সোনার খনি অনেক কাল আগে সুদূর পশ্চিমে ফোর্ট ল্যাংস শহরে একজন ড্রামার অ্যান্থনি এবং তার স্ত্রী রোজ থাকত রোজ আর অ্যান্থানি সেই সময় তাদের সন্তানের জন্মের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে একদিন যখন রোজ ছাদে দাঁড়িয়ে সূর্য অস্ত যাওয়া দেখছে তার মনে হল যে সূর্যের কিরণ কি অপরূপ ও আমি চাই আমার সন্তানের উপর এক ঝলক রোধ পড়ুক উজে একটা দম্পতির দৌড় গোড়ায় কাপড়ের বান্ডেলটা দরজায় নামিয়ে ঠোঁট দিয়ে দরজায় আঘাত করে সে উড়ে গেল অ্যান্থানি দরজা খুলে সামনে তাদের সন্তানকে দেখে আনন্দে আত্মহারা হয়ে গেল বাচ্চাটার চুল শোনার মতো অস্তা চলে যাওয়ার শেষ কিরণ তার উপর পড়ছে এই কথা বলে ড্রামার আনন্দের ধনী বাজাল পিটার মনের আনন্দে বড় হয়ে উঠতে লাগল মাথায় তার সুন্দর লাল চুল তার মতো সুপুরুষ সারা শহরে আর একজনও নেই বসন্তের পাখির মতো সে গাইতে পারে আর তার মতো গিটার ফুট ল্যাঙ্গেজে আর কেউ বাজাতে পারে না পৃথিবী এত সুন্দর আমাদের প্রয়োজন বিশ্বের পাখি মেঘ এবং সূর্য আমাদের হৃদয়কে ভরে দেয় আমার সোনার খনি সুন্দর এবং সঙ্গে থাকবে একটা বন্দুক আর মার্চ করবে এক দুই এক দুই এছাড়াও তার চুল লাল এবং গোল্ডেন নয় কিন্তু পিটার মনে মনে জানতো যে সে সৈনিক না একজন সঙ্গীত শিল্পী হতে চায় একদিন কি হল ব্যঞ্জো সেই শহরের মিউজিশিয়ান বাজারের পাশ দিয়ে যাচ্ছিল হঠাৎ সে পিটারের গান শুনতে পেল আমি সূর্যকে ভালোবাসি সূর্য উজ্জ্বল চির জন্য উজ্জ্বল হোক আমাদের জীবন আমাদের আশা দিন আসুন আমরা নাচি গাই আসুন আমরা নাচি গাই আসুন আমরা নাচিগাই ব্যঞ্জো পিটারের প্রতিভায় মুগ্ধ হয়ে গেল এই যে তোমায় বলছি তোমার নাম কি ভাই আমার নাম পিটার সিটার তোমার গলা কিন্তু খুবই সুন্দর আর তুমি অসাধারণ গিটারও বাজাও ভাই তাই না আসলে তোমার শিল্পী হওয়া উচিত আপনি যতই আমার প্রশংসা করুন না কেন কিন্তু আমাকে আমাকে যে একজন সৈনিক হতে হবে আমার বাবার জন্য একজন সৈনিক কি বলছো তুমি তুমি সৈনিক হতেই পারো না তুমি জানো না যে কি অসাধারণ প্রতিভা তোমার এই দেশের সেরা শিল্পী হওয়ার ক্ষমতা আছে তোমার মধ্যে শুধু ফোর্ট না। বাবা আমাকে যেতে দেবেন না এই কথা বলে পিটার হাং মাথা নিচু করে সেখান থেকে চলে গেল এদিকে ব্যঞ্জো তখনও খুবই চিন্তিত দিন ফুরিয়ে এলো। এবার পিটারকে তার বাবা মাকে ছেড়ে চলে যেতে হবে বেদায় বাবা বেদায় মা দীর্ঘশ্বাস ফেলে গেল সৈন্য দলে যোগ দিল যুদ্ধ শুরু হলো আর তা বেশ কিছুদিন ধরে চলল পিটার বুঝতে পারলো যুদ্ধ শুধু ধ্বংসই করে অবশেষে যুদ্ধ থামল আর সেনাপতিদের মধ্যে সন্ধি স্থাপন হলো। পিটার বাড়ি ফিরে এলো আর শপথ নিল যে সে আর কোনদিনও যুদ্ধে যাবে না ও আমার খনি তুমি ফিরে এসেছো। তোমার আমাকে আমাকে মা দেখো। গায়ে একটু ব্যথা লাগেনি আর মেডেল সেটা আনতে পারিনি বাবা কোনো ব্যাপার না আমার খোঁকা আমি নিশ্চিত যে তুমি পরবর্তী যুদ্ধে যোগ দেবে আর কোনো যুদ্ধ হবে না বাবা যুদ্ধগুলি কেবল ধ্বংস এবং সর্বনাশ নিয়ে আসে তাই আমি একজনের জন্য এত ভুল কাজে অংশ নিতে পারব না বাবা কি তাহলে তুমি কি করতে চাও আমি একজন মিউজিশিয়ান হতে আমি তোমাকে এর অনুমতি দিতে পারি না। আমার সোনার খনিকে আর বিরক্ত করো না তুমি ওকে যা বলা হয়েছে তাই করেছে ও সৈন্য দলে যুক্ত হয়ে যুদ্ধ করেছে এখন ওর যা ইচ্ছে ও তাই করুক ধন্যবাদ মা তোমার যা ইচ্ছে তুমি তাই করো শুধু জেনে রেখো এই কথা বলে চলে গেল পিটারের মন খারাপ কিন্তু তার মা তাকে দিল। ও আমার সোনার খনি বাবার কথা নিয়ে তুমি ভেবো না তুমি আর এই নিয়ে মন খারাপও করো না যাও তোমার যা ইচ্ছে করো আমি তোমার বাবার খেয়াল রাখবো তোমাকে অনেক ধন্যবাদ মা তুমি খুব ভালো তাই পরের দিন পিটার কাছে গেল তাকে দেখে সে খুব খুশি দেখো বাড়ি থেকে এসেছে প্রতিভাবান পিটার তাহলে তুমি সুস্থ শরীরেই ফিরে এসেছো হ্যাঁ তোমাকে দেখে খুব ভালো লাগলো ব্যঞ্জো আমারও তোমাকে দেখে ভালো লাগলো পিটার আচ্ছা বলো এখানে কি মনে করে পিটার ব্যঞ্জোকে তার যুদ্ধের অভিজ্ঞতার কথা বলল আর তার শপথের কথা যে সে আর কোনদিন যুদ্ধে যাবে না বাবা আমার এই সিদ্ধান্তে খুব দুঃখ পেয়েছেন কিন্তু আমি সব সবসময় এটাই হতে চেয়েছিলাম ব্যঞ্জো শেষ পর্যন্ত তাহলে নিজের জন্য কিছু করবে ভাবলে আনন্দ করতে হবে। লিন্ডা লিন্ডা ব্যঞ্জোর বোন সে ঘরে এলো এবং তাকে দেখে পিটার একেবারে মুগ্ধ হয়ে গেল পিটার এই হলো আমার বোন লিন্ডা লিন্ডা পিটার পিটার আর লিন্ডা একে অপরকে দেখল আর হাসলো. লিন্ডা আমরা মন্ত্রী ও রাজার সভাসদ্বের পিটার গিটার বাজিয়ে গান শোনাতে লাগল পিটারের গান শুনে সবাই খুব খুশি হল বিশেষ করে লিন্ডা সে তার প্রেমে পড়ে গেল আর খুব শীঘ্রই তারা দুজন দুজনকে ভালোবেসে ফেলল এ কথা জানতে পেরে ব্যঞ্জো খুব খুশি হল আমার বোন আর আমার প্রিয় বন্ধু ভালো আর কি হতে পারে ধন্যবাদ ব্যঞ্জো আমরা খুব শীঘ্রই বিয়ে করতে চাই ও চমৎকার কিন্তু বিয়ের জন্য তোমাদের তো একটু অপেক্ষা করতে হবে পিটার আর লিন্ডা চিন্তায় পড়ে গেল কিন্তু সেটা কেন আসলে মারা চান তাঁর মেয়ের বিয়েতে তুমি বাজাও এটা সত্যি দুর্দান্ত খবর পিটার ব্যঞ্জোকে ধন্যবাদ জানিয়ে ঘুরে দেখে যে লিন্ডা আর সে ঘরে নেই পিটার বুঝতে পারে যে সে রাগ করেছে কিন্তু রাজধানীতে রাজার সামনে বাজানোর সুযোগের অপেক্ষাই তো সে ছিল সারা জীবন সে তক্ষণি বাড়ি গিয়ে তার মাকে সব কথা বলল মা খুবই খুশি হল ছেলের জন্যে নানা রকম খাবার বানিয়ে সঙ্গে দিয়ে দিল সে তাদের বিদায় জানিয়ে বেরিয়ে পড়ল পিটার রাজবাড়ির বিয়ের অনুষ্ঠানে বাজালো সবাই করতালি দিল আর প্রশংসা করল সে বিখ্যাত হয়ে গেল আশেপাশের রাজ্যের যত রাজা রানী এসেছিল সবার ইচ্ছে সে যেন তাদের রাজ্যে গিয়েও বাজায় পিটার বিনিতভাবে তাদের অনুরোধ স্বীকার করল আর সে তাই এক রাজ্য থেকে আরেক রাজ্যে গিটার বাজিয়ে গান গেয়ে বেড়াতে লাগলো সে এত বিখ্যাত হয়ে গেল যে লোকে তাকে ডাকত পিটার লাল চুলের শিল্পী বলে কিন্তু এত সুনাম হওয়া সত্ত্বেও পিটারের মন খারাপ তার পরিবার আর লিন্ডার জন্য সেই মরসুমের শেষ বিয়ের অনুষ্ঠানের পর পিটার ফিরে চলল ফোর্ট ল্যাংসের দিকে সারাটা পথ এই ভাবতে ভাবতে চলল যে শেষ পর্যন্ত নিজের স্বপ্ন সফল করতে পেরেছে বাড়িতে ঢুকতেই মা সব কাজ ফেলে ছুটে এসে তাকে জড়িয়ে ধরল ও আমার সোনার খনি তুমি ফিরে এসেছ হ্যাঁ মা আমি আর দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি পিটার হাতের ব্যাগটা মাকে দিল এত ভারী যে তার মা সেটা মাটিতে নামিয়ে রাখলো আর তারপর খুলে খুলে দেখলো। দেখে। ব্যাগ সোনাদানা, মনিমুক্ত, হীরে তাদের ছটায় ধাঁধিয়ে যাচ্ছে ও। আমরা ধনী হয়ে গেলাম দেখো আমাদের ছেলে কি নিয়ে এসেছে যদিও অ্যান্থানি এতে খুশি হয়নি সে তার আরাম কেদারায় চুপচাপ বসে জানলার বাইরে ছিল। পিটার তার কাছে গেল আর পকেট থেকে একটা মেডেল বার করল বাবা এটা আমি তোমার জন্য এনেছি চীন দেশের রাজা এটা আমাকে উপহার হিসেবে দিয়েছেন অ্যান্থী মেডেলটা হাতে নিল আর তার চোখ ভিজে এলো সে উঠে দাঁড়িয়ে ছেলেকে বুকে টেনে নিল তুমি আমাকে গর্বিত করেছো খোকা রোজ দেখো আমি তোমাকে বলেছিলাম তার উচিত সঙ্গীত অনুসরণ করা তিনজন একে অপরের দিকে তাকালো আর আনন্দে হেসে উঠলো এর চেয়ে ভালো ছেলে আমি আর পেতাম না ও হলো আমাদের সোনার খনি ধন্যবাদ মা তবে সময় এসেছে যে কেউ তোমাকে বলেছিল আমার চুল লাল এবং সোনার নয় বুঝতে পেরেছ দেখো আমি সারা জীবন এটাই বলে এসেছি। ও! তোমার চুলের জন্য তোমাকে আমি সোনার ছেলে বলি না তোমার হৃদয় হলো সোনার মতো আর সেই হৃদয় থেকে তুমি এত সুন্দর সঙ্গীত সৃষ্টি করছো অস্তা যাওয়া সূর্য এই উপহার দিয়েছে তাই যখন তুমি গান করো তা শুনে হৃদয় আনন্দে পরিপূর্ণ হয়ে ওঠে মা তুমি আমাকে কখনো বলনি নি কেন তাহলে আমি বলিনি আমি জানতাম সব তুমি জানবে